আমার জন্য যেটাকে মেইন বিষয় হিসাবে নিচ্ছি অল্প সময় যাত্রী সেটা হচ্ছে যে সন্তান সন্ততি ভালো করে গড়ার জন্য তার আগে আরেকটা জিনিস গড়ে তুলতে হবে ভালো করে সেটা কোনটা সন্তান সন্ততির মা বাবা স্বামী স্ত্রী তাদের সম্পর্কটার উপরে অনেক নির্ভর করে ছেলে মেয়েকে কিভাবে আমরা গড়ে তুলবো কথা ঠিক কিনা স্বামী স্ত্রী মধ্যে যদি বনিবনা না হয় অশান্তি চলে তাহলে সেই পরিবারে সন্তান সন্ততির ভালো তার্বিয়েতের ব্যবস্থা কেমন হতে পারে খুব ভালো হবে তাহলে মূল যে ফাউন্ডেশন যে ভিত্তির উপরে আপনি সন্তান সন্ততির জন্য তাদেরকে তার্বিয়েত দেওয়ার জন্য প্ল্যাটফর্ম নির্মাণ করবেন সে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে তাদেরকে আপনি তার বিয়ে দেবেন ওইটাই যদি হয় তাহলে করা যায় না এটা বাস্তব ঠিক কিনা বলে তাহলে আমাদের সমাজে এই পর্যন্ত আমরা যদি বলেন দেখেন খোজ খোঁজখবর নেন কিছু সমস্যা তো সব পরিবারে আছে আমরা জানি কিছু সুবিধা অসুবিধা মানুষের সমাজে আমরা কেউ ফেরস্তা নই তাই না এমন কি। নবী করিম সাল্লাম এবং তাঁর বিবিদের মধ্যে ওনাদের মধ্যে মাঝে মধ্যে কিছু ইস্যু সৃষ্টি হয়েছে তাই না তো এরকম তো হয় সব জায়গায় কিন্তু একটু একটু হওয়া আবার এটাকে ঠিক করে নেওয়া এটা একটা তরিকা আরেকটা হলো যে প্রচন্ড ধরনের খারাপ অবস্থা একজন আয়োজনেরকে জুলুম করছে একজন আয়োজনের বিরুদ্ধে অভিযোগের শেষ না এত অভিযোগ চান্স পাইলেই বদনামী করছে ছেলে মেয়েদের কাছে এটাকে ঠিক করা এটাকে সংশোধন করা এটাকে রাইট ফাউন্ডেশন নিয়ে আসার জন্য পিতা মাতার সম্পর্ক স্বামী সম্পর্কটা আগে সুন্দর হওয়া দরকার সাউন্ড রিলেশনশিপ মোটামুটি নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হওয়া লাগবে পরিবারটা কিন্তু একটা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠান মনে করেছি মাসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এগুলোর প্রতিষ্ঠান কিন্তু পরিবারটাও একটা প্রতিষ্ঠান এটা একটা ইনফরমাল প্রতিষ্ঠান এটা অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক প্রতিষ্ঠান না এবং এটি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা অনেকেই বোধ এটা খেয়াল করিনি এটা আর প্রতিষ্ঠানের কি আছে প্রতিষ্ঠান তো একটা মসজিদ মাদাসাই স্কুলে গুলো প্রতিষ্ঠান হবে মূল প্রতিষ্ঠান হচ্ছে সবচেয়ে যেটা বেশি ফায়দা দেবে যেই প্রতিষ্ঠানটি সন্তানের জন্য সবচেয়ে শুরু থেকে বিশমিল্লা থেকে আরম্ভ করে একদম ফ্রম বিগিনিং এবং তার জীবনের একটা অনেক বয়স পর্যন্ত সার্বক্ষণিক সাহচর্য দিয়ে তাকে গড়ে তুলবে এই কাজটা একটা ভালো প্রতিষ্ঠান করবে না আপনি নির্দিষ্ট সময়ের জন্য ভালো মাদ্রাসায় পাঠালেন ভালো স্কুলে পাঠালেন তারা কতক্ষণ রাখবে দিনের কয়েকটি ঘন্টা রাখবে এবং একলা একলা তাকে তারা এত গুরুত্ব দেবে না এক ক্লাসে তিরিশ জন করে আছে গোটা স্কুলে মাদ্রাসায় কয়েকশো আছে সবাইকে দেখাশোনা যা গড়ে তার কিসমত যতটুকুন চটে কিন্তু যখন আপনার ঘরে আসবে থাকবে রাত্র সকাল সন্ধ্যা ছুটির দিনে মা বাবার কাছ থেকে সন্তানের অনেক কিছু পাওয়ার আছে এই প্রতিষ্ঠানটা ঠিক মতো চালানো হচ্ছে কিনা চলছে কিনা এটা ঠিক মতো চালানোর দায়িত্ব পিতা এবং মাতার রয়েছে। আল্লাহ তালা স্বামী স্ত্রীকে দায়িত্বগুলো বুঝিয়ে দিয়েছেন রসুল উল্লাহ সালাম তাদেরকে নসিহাত করেছেন তোমার দায়িত্ব কি স্বামী হিসাবে তোমার দায়িত্ব কি স্ত্রী হিসাবে সব সবগুলো দিয়েছেন এগুলোকে আমরা শোনা মনে রেখো তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অনেক হক আছে আর তোমাদের স্ত্রীদের তোমাদের উপরে হক আছে উভয় উভয়ের হককে পালন করার জন্যে তালার কাছে চর্চা তদবির করা চর্চা করা তালে থাকা এগুলো করতে হবে আমরা যদি হকগুলো থেকে শুরু থেকে শুরু করি প্রথমে আপনি আসুন যখন আমরা বিয়ের সাথী হয় আমাদের স্ত্রীর হক দিয়েই তাকে ঘরে আনতে হয় স্ত্রী কোন হক দিয়ে ঘরে আনেন বলেন তো দেখি প্রথমটা কি হক আদায় করি সবাই করে আমাদের দেশে যদি আপনি হিসাব নেন এই এক নম্বর হক আদায় করে কয়েকজন স্ত্রী ঘরে এনেছে প্রায় নিকার আমরা বলে থাকি আমাদের লোকেরা একটা লম্বা মোহরানা ধরে রাখে তাই না এখনকার জমানায় কত টাকা ধরে দশ লাখটা ইজিলি ধরে দেয় কত দেওয়াটার খবর নাই লেখে রাখলো দশ লাখ আর বুদ্ধি শিখিয়ে দেয় প্রথম রাত্রে কি করবি মাছ চেয়ে নিবি মানে কিরকম প্রতারণা ঠগ বাজির কারবার আচ্ছা এই প্রতারণা লেখে কেন বলেন যে দিবে সে তো কোন রকমের প্রতারণা ঘরে আনতে পারলে তার লাভ না দিয়ে তো যারা দিয়ে দেয় তারা যে এখানে দশ লাখ টাকা লিখে নিল তারা তো পাচ্ছে না তো কেন একটা নম্বর বিনা পাশে যদি ফুটে নি উড়ানো যায় অসুবিধা টাকা দশ লাখ টাকা ও লিখে দুই নম্বর হলো কয়ে যে এখন না দিল অসুবিধা নেই তালাক টালাক লাগে আমাদের সমাজে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের কি কাহিন অবস্থা এই বিষয়টি কি তার একটা দলিল প্রমাণ নয় আমরা নিজেরা এগুলা যখন বিয়ে শি করেছি জানতে পেরেছি আমাদের ছেলে মেয়েদেরকে এইগুলো কত বুঝাই আমাদের সমাজকে কিভাবে এগুলো বোঝায় রাইট জিনিস মেহরবানি করলাম আমার কি দিবা? এবং এভাবে আদায় করা না দিলে তার প্রতি নির্যাতন খবর তো পত্রপত্রিকা প্রতিদিন আছে এবং এইটা সমাজে গ্রহণযোগ্য হয়ে গেছে এখানকার অবস্থা হয়তো কিছুটা ডিফারেন্ট কিন্তু আজকে বাংলাদেশের আমাদের মুসলমানদের দেশের কি অবস্থা যে এইভাবে মানে যৌতুক আদায় করা মহিলাদের প্রতি জুলুম নির্যাতন কি চলছে এটা তাদের হক্ত দেওয়া হয়নি আরও তাদের থেকে জোর করে আদায় করা কতটুকু জুলুমের কাজ চলতেছে তাহলে এই জিনিসটা একটা বড় ধরনের ভুল আল্লাহ তালা বলেছেন সুরানিসা চার নম্বর আয়তে বা দাউদাহ সাইদানুরিম তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মহরণা আদায় করে দাও খুশি মনে দিয়ে দাও এটা বাকি রেখনা কাজের যতটুকুন দেওয়া সমর্থ আছে ততটুকুনই স্বীকার করা উচিত এবং দিয়ে দেওয়া উচিত কিছু লোক মনে না না হয় করেন বাকি রাখাটা একেবারে মুখস্থ করে বসে আছে। আর কোনো কারণে থেকে গিয়েছে আপাতত পারা যাচ্ছে না খুব সহসাই দেওয়া তৌফিক হবে ওই কারণে কিছু বাকিটা কি রাখা যায় একদম না দায় না কিছু যায় কিন্তু মূল স্পিরিট হচ্ছে দিয়ে দেওয়া তবে হ্যাঁ দেওয়ার পরে মহিলা যদি এখন আমি পেয়েছি তবে আপনি এই কাজে কিছু খরচ করেন সে নিজের ইচ্ছায় কিছু দিয়ে দেয় তাহলে তোমরা সেটা ব্যবহার করতে পারবে খেতে পারবে অসুবিধা নেই কিন্তু তিনি না দিলে এটা তার হক তার খুশি এখন আপনি মোড় দিয়েছেন দেওয়ার পরে মহিলা যদি বলে যে তিনি কোনো দান করেছেন কিছু তার পিতা মাতাকে দিয়েছেন কিছু তার ভাই বোন কে দিয়েছেন এক্ষেত্রে তার রাইট আছে যেটা খুশি সেটা করবেন আপনার এখানে কোন সুযোগ নেই আপনি যেখানে দিতে চান দিতে পারবেন। এরপরে আসে যে দ্বিতীয় হক কোনটা আসে মোহরণার পরে স্ত্রীর দুই নম্বর হক কোনটা না ফাঁকা ভরম পোষণ আল্লাহ এই রুপি রায়িত্ব কাকে দিয়েছেন পুরুষকে দিয়েছেন মহিলা যদি কাজ করতে না চায় তার দায়িত্ব এটা নয় আলী রাজে আলুকে বিয়ে দিলেন করালেন রসুল্লাহ দুইজনকে যখন বিদায় করছেন পাত্রস্থ করে আলী রাজু রাহন ঘরে পাঠিয়ে দিবেন দুজনকে বসালেন বসিয়ে কিছু দোয়া করলেন দোয়া করে আলী রাজে রাহনুকে বলে দিলেন দেখো আলী তোমার দায়িত্ব হচ্ছে রুটি রুজির সন্ধান করা বাইরের দায়িত্বগুলো তোমার খরচ পত্র করা আর তার মেয়ে ফাতেমাকে বলে ঘর সংসার ঠিক রাখা ঘরের জিনিসগুলো সামাল দেওয়া এগুলার মানে কেয়ার টেকার দায়িত্ব হচ্ছে ফাতেমা তোমার কাজেই পরিষ্কার ভাবে বলে দিয়েছে তিনি বুঝাই দিলেন আল্লাহ তালা নিজেও বলেছেন পুরুষকে আল্লাহতালা একটা দায়িত্ব দিয়েছেন চৌত্রিশ নম্বর আয় আল্লাহ বলছেন দায়িত্বশীল করেছেন ঘরের মধ্যে যখন দুইজনকে দিয়ে নতুন একটা ঘর শুরু হলো স্বামী এবং স্ত্রী এখানে একজন দায়িত্বশীল আছেন দায়িত্বশীল মানে লিডার পরিচালক পুরুষ না স্ত্রী পুরুষ স্বামীকে আল্লাহ দিয়েছেন তিনি লিডার হবেন এখন যদি স্ত্রী লিডার হয়ে যায় তাহলে এই ঘরের ম্যানেজমেন্ট ঠিক থাকবে কিনা তাহলে উল্টা হয়ে গেল আল্লাহ তারা নিয়মকে পালকিয়ে ফেলেছে পুরুষকে পুরুষকে লিডারশিপে দায়িত্ব নিতে হবে এখন কেন পুরুষকে আল্লাহ তালা দায়িত্বশীল করলেন এক নম্বর হচ্ছে বি মফুল্লাহবা বা আল্লাহ তালা এটা ডিসিশন আল্লাহ তালা যে একজনকে দায়িত্বশীল বানাবেন আন্ডারে নিয়ে আসবেন এই যে একজনকে এক ডিগ্রি উপরে দিয়েছেন ফয়সালা আল্লাহ করেছেন এখন কেউ যদি আল্লাহ তালা খালি পুরুষ দিকে লিডার বাড়ান মহিলাদেরকে বাড়ালেন না কেন লিডার অভিযোগ করে বসে যে আল্লাহ তালা ইনসাফ করলেন না তাহলে এটা তো ঠিক হবে আল্লাহ তালা জানেন যে কোন জেন্ডার কোন লিঙ্গটা দায়িত্বশীল হওয়া উচিত আল্লাহ অতিরিক্ত আর এই যে তারা তাদের জন্য খরচ পত্র করবে ভরণ দায়িত্ব নেবে তাহলে কোরআনে পাকে ভরণ দায়িত্ব স্বামীকে দেওয়া হয়েছে না স্ত্রীকে দেওয়া হয়েছে স্বামীকে দেওয়া হয়েছে তাহলে কি স্ত্রী কাজ করার যদি না করতে চান স্বামী তাকে বাধ্য করবে সংসদ চালানোর জন্য তুমি অর্ধেক আমি অর্ধেক স্বামী এই দায়িত্ব তার উপরে চাপিয়ে দেবে এটাকে ঠিক স্বামীকে দায়িত্ব নিতে হবে স্বামী যদি স্ত্রীকে দিয়ে দেয় তাহলে তার লিডারশিপের যোগ্যতা কি লিডারশিপের কোয়ালিটি হারিয়ে ফেললো ওই সংসদটা ঠিক মতো কাজ করবে করবে না এক্ষেত্রে যদি কোনো সময় স্বামী স্ত্রীদের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এবং স্ত্রীর কাজকর্মের পরিবেশটা একেবারে খুব বেশি খারাপ না হয় স্বামী অ্যালাউ করে তাহলে স্ত্রী কিছু কাজ করতে পারা এটা পরিপূর্ণ না নয়। কিন্তু স্ত্রী যদি মনে করেন তার অনেক সমস্যা আছে তাকে তিনি সন্তান সম্ভব হবেন ছেলে মেয়ে আসবে তাদেরকে তিনি ভরণ পোষণ করবেন তিনি যদি ফুল টাইম জবের মধ্যে ঢুকে যান স্বামীও ঢুকেন দুইজন ফুল টাইম জব করলে ঘরের ফুল টাইম জব কে করবেন মুশকিল না এখানে কিছু একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে আবার কোন পুরুষ আসেন দিয়ে তিনি চাকরি করেন স্ত্রী করেন করেছেন এবং এই খরচ খেতে আবার স্বামীকে কিন্তু উদার হওয়া লাগবে হওয়া যাবে না প্রয়োজনীয় খরচ খেতে তার তৌফিক অনুযায়ী তিনি তাদের ঘর ভরম প্রশ্নটা ঠিক মত যেন পালন করার চেষ্টা করেন সে খবর আল্লাহ তালা দিয়েছেন স্ত্রীকে তালাক দিলে সে কথা আসে এটা তালাক না দিলেও সে প্রসঙ্গে আসে যে যেই ব্যক্তি যার যতটুকুন সাধ্য আছে তার স্ত্রীর খরচ মেনটেন করা তার তৌফিক অনুযায়ী একটা ভদ্র জনচ্য পন্থায় তার প্রয়োজন পূরণ হয় এই পর্যায়ে তার জন্য সে খরচ করুক বকিল না করুক আর যেই ব্যক্তির মানে অবস্থা ভালো আছে সে তার অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য খরচ করবে আর কারা যদি ইনকাম খুব কম হয় একদম ইনকাম লিমিটেড এখন সেক্ষেত্রে আল্লাহ বলেছেন যে তার ইনকাম কম রেজেকের অবস্থা আল্লাহ একটু আপাততটুকু তৌফিক দিয়েছেন ততটুকুনই করবে আর কি করা যায় মানুষকে আল্লাহ তার সাহায্যের বাইরে কিছুই চাপিয়ে দেন না সুরাকে হাদিসে রসুল বলেন খাবার দাবার এবং কাপড় চপড় ঠিক মতো যা কিছু দরকার আছে এগুলোর দায়িত্ব তোমরা গ্রহণ করবে এরকম দায়িত্বশীল হওয়া লাগে পুরুষ পুরুষ যদি দায়িত্বহীন হয় আর বলে স্বামীর কথা মানতে হয় শুনতে হয় আমি কথা শুনো না কেন কাজ করবে আরে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না আবার ব্যাটাগরি দেখাবেন তাহলে কেমন আপনি আপনার দায়িত্ব পালন করেই আপনার দায়িত্বের হক আদায় করে দেবেন তাহলে আপনি তার কাছ থেকে আপনাকে মানার জন্য আপনি কোয়ালিফাই করলেন যদি আপনার কোয়ালিফিকেশন না থাকে আপনার মানবে কেমন আপনি নিজে কোয়ালিফাইড হন দায়িত্ব পালন করে আর এই যে পুরুষদেরকে আল্লাহ তালা বলেছেন রসুর সাল আলাম বলেছেন যে তোমরা যে পরিবারের ছেলে মেয়েদের জন্য স্ত্রীর খরচ করো এগুলো কিন্তু যে ব্যক্তি তার স্ত্রীর জন্য পরিবারের জন্য খরচ করে তাদের বাজার ঘাট কেনা শপিং করা দরকার করে খাবার দাবার সবকিছু এই প্রত্যেকটি খরচের শপিং এর সময় সে যদি নিয়ত করে যে আল্লাহ তোমার শরীয়ত অনুযায়ী আমি তোমার হুকুম মানতে গিয়ে আমার পরিবারের জন্য আমি খরচ করছি তুমি যেন কবুল করলে যত শপিং করে খানা দানা সবকিছু কিনে সবগুলো তার আমল নামায় সদাকার সব আল্লাহ তাল্লা দান করেন এখন কোন স্ত্রী যদি বলে আর কাম নাই বসে বসে সামনে ছদকা খাবো নাকি আমি সদকা খাওয়ার উপদেক্ষ নাকি আরে আপনি সবকা খেলেন না আপনার তো হক আছে সেখানে না আপনার ফরজ দৃষ্টি নিয়ে আদায় করছেন কিন্তু ওই বেতার কি আল্লাহ তালা মাগনা কিছু নেকি যদি দেন আপনার আপত্তি কি পেয়ে যাক না সেই বেতারা কিছু তো আল্লাহ আল্লাহতালা এইভাবে নেকির দেওয়ার দিয়ে উৎসাহিত করে লোকদেরকে খরচ করার জন্য আল্লাহ তালা আমাদের এত সুন্দর ব্যবস্থা করেছেন খরচ করব আমিও খাবো পরিবারও খাবে ফাঁকে দিয়ে এবং অনেকগুলো নেকি পেয়ে যাবো এখন কোন স্বামী যদি বকিল হয় কি করা যায় স্ত্রী ছেলে মেয়ের যদি প্রয়োজন অনুযায়ী খরচ না করে কমাই দেয় আর স্ত্রী ছেলে মেয়ের পেট ভরে না তাদের চাহিদাটা মিঠে না তাহলে তার কাছ থেকে কি কিছু টের পায় না খসানো যাবে কিনা নেওয়া যাবে কিনা এই ব্যাপারে একটা হাদিস আসছে হেন বললেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বললেন ইয়ার্লা আবাস আপনি জানেন আবু সুফিয়ান তো অবস্থা খারাপ নয় মোটামুটি সচ্ছল মানুষ ভালোই সম্পদ আছে কিন্তু তার একটু বকিলি আছে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যা কিছু খরচের দরকার বাজার শপিং ঠিক মতো করে না মাঝে আমাদের খুব কষ্ট হয়ে যায় এজন্য আমি ইসলাম কবুল করার আগে ইমিনাম কবুল করার আগে তো তা না পট করে নিয়ে তার পকেট থেকে নিয়ে যেতাম এবং শপিং করতাম না হলে আমাদের পরিবরণটা আদায় হতো না এখন তো আমি ইসলাম কবুল করে ফেলেছি এখন তো আমার ভিতরে আল্লাহর ভয় এসেছে তার থেকে জানতে না দিয়ে যদি আমি কিছু নিয়ে আসি পকেট থেকে আর খরচ করি এটা কি আমার জন্য যা হবে কি মনে করেন এখন জবাব দিলেন খুদি বিল মায়াল ঠিক আছে তোমার এবং তোমার ছেলে মেয়ের জন্য যতটুকুন মারুফ তরিকার দরকার ভদ্র জনচিন্ত পথার যেখানে যতটুকুন শর্টেজ হয়েছে এতটুকুন নিতে পারবা মাত্র আর এসে বেশি নিয়ে যদি আবার তোমার পকেটে কিছু ঢুকাইতে দেখো খালি এটা জুলুম হয়ে যাবে প্রয়োজন করার জন্য যেটা শর্টেজ ওইটা নিতে পারবা তাহলে মাসা আল্লাহ কিছু সুযোগ পাওয়া যাবে তাই না কিন্তু না করে এরপরে আরো হক আছে তাদের তার রক্ষণাবেক্ষণ করা তার মান ইজত পার্সোনালিটি সবকিছু ঠিক মতো আছে কিনা খেয়াল করা এক নম্বর হচ্ছে তার স্ত্রীর পর্দা পশিদা করলো কিনা দেখা সকাল মানুষের সঙ্গে আসা যাওয়া করা সবকিছুর ক্ষেত্রে স্বামীর দায়িত্ব আছে না আছে এবং কোন সময় যদি দেখে যে অন্যান্য পুরুষদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি খেয়াল করেন না কেমনে কথা বলতে আল্লাহ তালা বলে দিয়েছে যে পর পুরুষের টেলিফোন করলে বা কথাবার্তা বললে কেমনে জিজ্ঞাসা করলে পর কিভাবে আনসার দিবে হলা কাউ কথাটা নরম করে বলব না চিকন সুরে নরম সুরে বলব না একটু মোটা গলায় আওয়াজে আওয়াজ দিয়ে জবাব দাও যে সাহেব তো বাড়িতে নেই উনি কখন আসবেন একটু পরে আসবেন মিষ্টি সুরে কথা বলো না আপনার স্ত্রী কি মিষ্টি সুরে অন্য পুরুষদের সঙ্গে কথা বলে কিনা এটা খবর নেওয়ার দায়িত্ব তিনি বলেন আনহু আমি যদি দেখি আমার স্ত্রীর সঙ্গে খাতির করা জন্য কোন পুরুষ আসে তার সঙ্গে কথা বলতে চায় তার পাশে দেখছি কোনো সময় আমার কীরকম লাগে জানো তর বাড়ি বাড়ি করে কল্লাই ফেলে দেবো ওটা বেশি কড়া কথা হয়ে গলে এই সমাজের জন্য এটা মোটেই খাটবে না কোন সমাজের জন্যই খাটবে না হয়তো উনি করবেন না এরকম কিন্তু বলছেন আর কি তো এখন খুব শক্ত কথা হয়ে গেছে যে তার স্ত্রীর সঙ্গে খাতির লাগাইতে আসছে তার মনে চায় যে তোর কল্লা ফেলে দেবে এই কথা শোনার পরে এক সাহাবি গিয়ে বললেন এত শক্ত কথা বললাম তিনি নবীর কাছে গিয়ে বললেন আলহিস রাসুল্লাহ সাদ কি বলছে শোনেন সেই সাংঘাতিক তার স্ত্রীর ব্যাপারে কেউ কিছু তার দিকে টাকা বা কথা বললে তার কাছে সে এরকম কাজ করে ফেলবে তিনি বললেন আচ্ছা যাবুন আমিন গাই সাদ তোমরা সাদের স্ত্রীর ব্যাপারে এত সেন্সিটিভিটি সহ্য করতে পারবে না তার স্ত্রীর সঙ্গে এরকম কেউ কথা কেউ বললে কাছে আসলে এটা আশ্চর্য হয়ে গেলে তোমরা আল্লাহ আগে আর আমিন আল্লাহর কসম আমি তার চেয়ে আরো বেশি শক্ত আমার স্ত্রীর সঙ্গে তো কথা বলে সাহস করবেলা শক্ত করে এখানে অ্যাকশন নিতে হবে তারপরে দিয়ে সেটা বড় কথা না কথা হলো যে এরকম অপছন্দ করা এটা অ্যালাউ না করা এটা নাম হলো গাইরাত আর যাদের মধ্যে গাইরাত নাই তাদের এর মধ্যে কি আছে যে ব্যক্তি তার স্ত্রী হোক মেয়েরা হোক তার বোনেরা হোক অন্য পরিবারের পুরুষদের সঙ্গে আসা যাওয়া হর হামেশা বাইরে কার যায় কি করে তার বন্ধু বান্ধব কি পরিমাণ আসে এগুলা তাকে কোন খোঁজ খবর রাখে না এগুলা কে সে তাদেরকে বোঝানোর করে না এগুলাকে অপছন্দ করে না অ্যালাউ করে যেদিকে যাও না অসুবিধা তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না দায়ু তবে ক্ষেত্রে আবার আরেকটা কথা আছে কেউ কেউ এই ব্যাপারে বাড়াবাড়ি করে তার খামাকা স্ত্রীর প্রতি সন্দেহ হয় বেচারীকে খালি সন্দেহ করে এই সন্দেহ রোগালা কিছু মানুষ আছে না স্ত্রীও স্বামীকে সন্দেহ করে এরকম কিছু লোক আসে আর স্বামী খামাকা খামাকায় স্ত্রীকে সন্দেহ করে এই সন্দেহ রোগের বহু রোগী আবার আমাদের ইমফাদেরকে দেখা লাগে এত অভিযোগ দেখা গেল আসলে কিছু না খবরদার এই সন্দেহ শয়তানের ওয়াসওয়াসা সন্দেহের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য খামাকা সন্দেহ এরপরে হলো যে স্ত্রীর প্রতি আরেকটি দায়িত্ব আছে এখন সেটা হচ্ছে তার দিন তা আলিমের এই যে খেয়াল করার দিনের বৃদ্ধি কিছু করে কিনা আদব আখলা ঠিক আছে কিনা তার হেফাজতের দায়িত্ব নেওয়া পাশাপাশি হল পজিটিভ তাকে দিন দাড়ি দিয়ে এগিয়ে নিয়ে আসা তাকে তালিম দেওয়া তাকে উৎসাহিত করা তার সঙ্গে দিন নিয়ে বসা আলোচনা করা এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ হেমন্দারগণ তোমাদেরকে তোমাদের নিজেদেরকে পরিবার পরিজনকে জানান আমার আগুন থেকে বাঁচাও কিভাবে বাঁচাব তাদেরকে আমরা দিন শিখাবো এবং শুধু স্ত্রী নয় আপনি স্বামী হিসেবে এই দায়িত্ব পিতা হিসাবে এই দায়িত্ব পালন করতে হবে হু আমি রহমত বলেছেন মুরু খাইরে বিল আনিশ রে স্ত্রী এবং ছেলেমেয়েদেরকে ভালো কাজের জন্য তাদেরকে আদব শিখাও সুন্দর আখ্লা শিখাও তা কৌ হুম বিদ্যালে এবং এভাবেই তাদেরকে জাহানা আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো এই নিজেকে চেষ্টা করতে হবে নিজের আমলের মাধ্যমে মার বলেছেন একটু আগে বলেছেন যে আমরা যদি নিজে ফদরের কথা বলি না আর আমি নামাজের কথা বলো আমার নিজের কাদা হয়ে গেল এরকম যদি হয়ে যায় তাহলে ওই পরিবারের ছেলে মেয়েদের এবং বাকিদের কি অপসা হবে বলে এই প্রসঙ্গে একটি হাদিস এসে মালিক মিনি দিনা রহমতুল্লাহ আলহিসের সাল আলহিমের একজন অনেক বড় উঁচু মাপের আলহিম এবং বুজর্গ তিনি দেখলেন একটা লোককে নামাজ পড়ছে নামাজ পড়তে দেখলেন নামাজটা পড়লো বেচারা আহার নামাজ তাহাতি করে পড়লো সে রুকু ঠিক মতো কিছুই হল না তিনি আফসুস করে তার দিকে তাকাইয়া মন্তব্য করলেন না আর হামাবে আয়া আহারি এই বেচারা তার পরিবারের প্রতি কোন রোহন করল। সে নামাজে উল্টাপাল্টা করছে সে নামাজ মতো না আর উনি মন্তব্য করছেন লোকটা পরিবারের প্রতি রহম করলো না তো মালিকটা বুঝতে পারলেন না তার করছে আপনি নামাজের কথা না বলে বললেন এই বেতার ছেলে তার কাছে রহমত কিছু পেলো না তো এটা সম্পর্কে আমি তো বুঝলাম না মন্তব্যটা কি যেন করলেন তখন তিনি মন্তব্য করলেন তার থেকেই পরিবারের বাকি সদস্যরা ভালো জিনিস শেখার কথা ছিল হ্যাঁ সে যখন এখন সে নিজেই যখন নামাজ ভালো করে পড়তে পারল না তখন বোঝা গেল যে সে তার পরিবারের কথা ঠিক কিনা সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার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 এক পরে আসলো যে স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করা আল্লাহ তালা কি বলেছেন ও আশের হুম তোমরা স্ত্রীর পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করা সম্মানজন আচরণ কর অনেকেই আমাদের দুইজন ইমাম সবই বলেছেন যে স্ত্রীদের প্রতি তুচ্ছ তাচ্ছদের ব্যবহার করে এবং তাদেরকে সম্মান দিয়ে না ঠিক মত কোনো কোন স্ত্রীর স্বামীর ভয়ে অস্থির থাকে কোথায় লুকাবে আমি একটা গল্প বলি ছোটকালে আমি বয়স কত পাঁচ সাত বছর হবে আমার পাশের প্রতিবেশী বাড়িতে যা আশা করতাম তো প্রতিবেশীর যিনি কর্তা আছেন তিনি মেম্বার ছিলেন পরে চেয়ারম্যান হয়েছেন খুব রাগিবাজি মানুষ এখন সেই স্বামী বেচারা কি করেছে একটা চাকু কিনেছে এই অটোমেটিক টিপ দিলে খুলে যায় আবার টিপ দিলে বন্ধ হয়ে যায় তাই না এখন ওইটা উনি আবার পয়সাওয়ালা পাশে ওইটা শীতানে রাখি সঞ্চর ডাকাত আসলে ওইটার জন্য উনি এটা রেডি রাখেন আর যদি স্বামীঘা দেখে যে এটা ধরছে টিপ দিছে খুলছে কে খুলছে তারে পিটা। স্ত্রী এত সন্ত্রস্ত থাকে পরে যা ভাতিজারা কতগুলা অনেকক্ষণ চেষ্টা করে লাইন করছে ব্যসা নিয়ে এবার মুখে হাসি আসছে আলহামদুলিল্লাহ তার দান বাচ্চা এটা কেমন সম্পর্ক ও আস এরকম এরপরে হলো কথাবার্তা শোনা আমাদের সময় এটা ঠিক যে আমরা ব্যস্ত থাকি আমরা নিজেরা কত রকম আমল করি আল্লাহ তালা আমাদেরকে আমল করা তফি দান করুন কথা বলতে ভয় লাগে অনেক সময় নবী সাল আলী সাল্লাম বিবিরা কয়জন বিবি ছিলেন সময়। ম্যাক্সিমাম নয় জনও একসঙ্গে ছিলেন তো সবাইকে উনি কিছু সময় দিতেন এসা নামাজ করে কিছু কিছু সময় সবার ঘরে গিয়ে গিয়ে একটু সময় দিতেন অথবা একসঙ্গে বসে গল্প করতেন পরে যার ঘরে তার নবী করিম সাল্লামের মা আয়সার ঘরে গেছেন অনেক কথা শুনলেন শোনার পরে আয়সার কাছে একটা গল্প বলা শুরু করেছেন একদিন এগারো জন মহিলা আসছেন মা আয়সার কাছে গল্প করতে মহিলারা গল্প করেন না এগারো জন মহিলা গল্প করলেন তাদের স্বামীটা কেমন এগারো জন গল্প করলেন একজন স্বামী এরকম সে খুব দরাজ দিলেন আরেকজনের স্বামী খুব বকিল আরেকজনের স্বামী আপনার মায়া মামা তখন আরেকজন মায়া মামাতে করেন না মেজাজ গরম এই সব বিভিন্ন কাহিনী বললেন তো এই এগারো জনের মধ্যে একজন মহিলার স্বামী দেখা গেলে মোটামুটি সবার তোর তুলনায় একটু ভালো খুব জেনারাস প্রকৃতির দারাজ দিলেন খরচ করে ভালো করে খুব কি আবু যারা মনোযোগ দিয়ে তিনি তাদের সবার গল্প শুনলেন শুনি বলেন আয়সা মনে হয় আমি তোমার জন্য আবু যার মত বোধহয় ব্যবহার করি ঠিক আছে না আমি অন্তত উম্মে যার কে আবু যেভাবে ভালো করে রাখি আশা করছি আমি সেই সেই মানে আছে ঠিক না তো উনি তার চেয়ে কত ভালো মানে আসেন কিন্তু মা আয়সার কথা শুনে এতক্ষণ শুনলেন ধৈর্য সহকারে কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এত সময় দিলেন তো আমাদের অনেক সময় তা আড়ুড়ো করে সময় হয় না এগুলো আমরা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু একটা ফ্যাক্টর হয়ে যায় যদিও আমরা জানি সময়ের অনেক দাম আছে আমাদের অনেক কাজ আছে লেখাপড়া আছে কোরআন পড়তে হবে গল্প গল্পগুলো যদি এক ঘন্টা চলে যায় তো মাঝে মধ্যে হয়তো উনি এক ঘন্টা দেননি কিন্তু কিছু সময় দিয়েছেন এটা খুব জরুরি জিনিস এরপরে আমরা দেখি যে কখনো কখনো স্ত্রী যা হক হচ্ছে তাদের প্রতি কোনো কষ্ট পেয়ে থাকলে স্ত্রীরা কোনো সময় কষ্ট পায় কার থেকে কষ্ট পায় স্বামী থেকে পায় আজ স্বামী কষ্ট দেয় নাই আরো কারো কাছ থেকে কষ্ট পায় বলেন কে কাঁপ থেকে কাঁপ থেকে পেতে পারে মা বাবার অনেক সময় পুত্রবধীকে আদর করেন কিন্তু কষ্ট পান কিনা পান না ব্যবহার ভাবি তারপরে আহ নন তাদের থেকে কষ্ট পান কিনা অনেক আত্মীয়তা কষ্ট পান কিনা এটাও পায় এইটা হইতে পারে সঙ্গে থাকলে উভয়ের উভয়কে কষ্ট দেয় কোনো সময় শাশুড়িকে বউ কষ্ট দেয় কোনো সময় বউ শাশুড়িকে কষ্ট দেয় উভয়ের ক্ষেত্রে এগুলো হয় এখন স্ত্রী যখন কষ্ট পায় তখন স্ত্রী কার সঙ্গে শেয়ার করবে স্বামীর সঙ্গে শেয়ার না করবি খবর দা পড় আমার মায়ের ব্যাপার কোনো কথা বলবে খবর দেয় তো কোথায় গিয়ে বলবে কোন এখন আমি একজনের খবর জানি তারপরে চার বেশি দেব না তো তিনি বাইরে থাকে। বাইরে থাকার পরে তিনি অনেক দিন পরে ছয় মাস পরে তিন মাস পরে দেশে তার এলাকায় দেশের কথাই বলতেছি আরেক ডিস্ট্রিকে থাকেন আসার পরে তো স্ত্রী অনেক কথাবার্তা বলে তিনি শুনেন তো আমার ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে আর কি শুনতে শুনতে স্ত্রী কথা বলার পরে দেখে যে স্বামী তো উনি স্ত্রী বলেই যাচ্ছে আর স্বামী নাক ডাকে তখন স্ত্রী মন্তব্য করে আরে কারে কারণ কথা বলছি দেখো নাক ডাকতেছে তারপরে কিছু তো শুনছে কিন্তু কিছু বলে তা নয় তার মানে উনি যখন বাইরে থাকেন ওই স্বামীর ভাইরা আছে ভাতিজারা আছে ওই স্ত্রী বা তাদের ছেলেমেকে মেয়েকে কষ্ট দিয়েছে এটা করেছে সেটা করেছে বাপ না থাকলে যা হয়ে যাবে তা আমি দেখলাম উনি স্ত্রীকে থামালেন এই আমার ভাই বুড়িতে অভিযোগ করবো না খবরদার আমি আসছি আমাকে আগে একটি রেশনীতি দাও তাকে ধমক দিয়ে থামালেন না বা পরের দিন গিয়েও ভাইদেরকে ধমক দিলেন এই কি আমার স্ত্রীকে কি বল আমার ছেলে মেয়েদেরকে কেন কষ্ট দাও তিনি চড়াও হলেন না কিন্তু তাকে বলাটা এলাও করলেন তিনি অনেক জ্ঞানী মানুষ রহেনা হল তাহলে এখান থেকে শিক্ষা পাওয়া গেল যে স্ত্রী তো বলবেই কথা বলতে দাও না কোন কোন বুদ্ধিমান পুরুষ আছে বিয়ের প্রথম রাত্রেই স্ত্রীকে কি বলে জানেন এই দেখো আমার মা এই যে আমার মা যদি খুশি থাকে আমি খুশি আছি আর মা যদি খুশি নাই তো গেট লস্ট আমার আর পাবা না। আচ্ছা আপনি বলেন একজন মানুষের পক্ষে আর জন মানুষকে কি খুশি করা যায় সারা জীবন চেষ্টা করি কোনোদিন পাবেন এই ব্যাপারে মানে আরবি ভাষায় বলা হয় রেদল ল মানুষকে খুশি করা কোনোদিন পারা সম্ভব নয় খুশি হয় অনেক সময় আবার কন্ডিশন দিলা কেন তুমি কেমন বুদ্ধিমান ছিল কোনোদিন পারবে না এটা বলবো যে একটু মাকে খুশি করার চেষ্টা করি আমার ভালো লাগবে কিন্তু এটা কন্ডিশন করে দিলে তুমি এটা কোনদিন সম্ভব হবে না পারা যায় না এটা কিন্তু তুমি অ্যালাউ করো তোমার স্ত্রী তোমার কাছে বলো আর তুমি তাকে বুঝা যে ঠিক আছে আমার মা একটু বুঝেন নাই আহমদুল্লাহ আল্লাহ ওনাকে বুঝ দেবেন একটু সবর করো আবার মাকে গিয়ে বলার দরকার ভাবে বলছেন আপনি এভাবে বলা ঠিক হবে এটাও ঠিক হবে না এমন কি করবেন মাঝখানে থাকতে হবে উভয় কি চান্স দিতে হবে উভয় ম্যানেজ করতে হবে স্ত্রীকে কিছু বলা যাবে না কথাটা আবার কোনো কোন সময় মা বাবা তো অনেক উপরে ভাই বোন অন্যরা কথাবার্তা তো বলার দরকার আছে বেচারি একলা বাড়িতে এসে নির্যাত হবে এটা কি হয় এই ব্যাপারে একটা এক্সাম্পল হাজির থেকে শোনেন হাসার আনহা নবী করিম সাল বিবি বলেন ইহুদি তাই না খাইবারে যুদ্ধের পরে তো একদিন উনি নবী করিমসালসম কাছে অভিযোগ নিয়ে আসলেন কাঁদলেন তিনি বললেন মা হাফা হাফসা কি যেন কাঁদছ ফাল কলাতলি হাফসা ইন্নি হাফসান তিনি ছিলেন ইহুদির কন্যা কিন্তু ইসলাম কবুল করে নবী করিম সাল বিবি হয়ে গেছে উনি এসে বললেন কান্দাল আমাকে হাফসা কি জানেন ইনি বিন্তু ইয়াহু আমি নাকি ইহুদির এই কথা বলে আমাকে কষ্ট দিল আসলে তো ইহুদির কিন্তু ওইটাতে এখন কষ্ট দেওয়ার কোন জিনিস না নবী করিম সাল্লাম বললেন তুমি না সামনে বললে এই কথা বলবা যে ইনাকিবীন বা তিনি সব বিপদিকে ডেকে বললেন যে হাফসা ইয়া সাফ তুমি হল নবীর মে নবীর মেয়ে অর্থাৎ উনি কোন বংশ থেকে আসছেন ইসরাইল হচ্ছেন ইয়াকুব আলাহ ইসলাম ইব্রাহিম আলাহামের নাতি তোমাদের পূর্বপুরুষ ইহুদি জাতির পূর্বপুরুষ ইসরা মানে ইয়াকুব আলাহ ইসলাম যে ওই বংশ থেকে আসা মানে তোমার আদি পিতা হলো নবী আর আদি পিতা নবী জিজ্ঞাসা কর তোমার পজিশন অনেক হাই আর তোমার চাচাও নবী মানে মুসা আলহামের বংশ থেকে উনি এক নবী বা যদি আপনার ইসরায়েলের বাপ বাপ যদি হয় ইয়াকুব আলাহিস বাবা যদি হয় ইসাহ ওই ওইখান থেকে কিন্তু আসল ইসাইলি বংশ আসছে তো ইসাক আলাইস্লাম নবী এবং তারপরে সবাই নবী এরপরে চাচা হলো কে ইসমাইল আলহাম তোমার আরেক চাচা হলো নবী আর তুমি আসো এখন বিবাহিত আরেক নবীর আন্দারে আসো মোহাম্মদ সা আরেকজন তিন নবীর কেয়ারা তোমার পিছনে আছে আর ওদের কয়জন আছে খালি মন্দার ওদের স্বামী নবী আর কোনটার নবীর পরিচয় নাই ওনাকে ভরসা দিলেন কিভাবে বাকি স্ত্রী থেকে ভরসা পাওয়া দরকার তার ঘরে স্বামীর এই দায়িত্বটা আমরা আলোচনা করলাম হ্যাঁ এখন আমরা আসি একটুখানি সময় আমাদের কম যে কিভাবে এই স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর প্রতি স্বামীর হক কি কি এক হলো যে স্ত্রী স্বামীকে লিডার হিসাবে গ্রহণ করে নিবে একটু আগে আমরা ধমক দিয়া এরকম ভাবে তার দায়িত্ব দেখাবে না বরঞ্চ কি করবে প্রত্যেকটি বিষয়ে পরামর্শ করতে বলা হয়েছে কিভাবে পরামর্শ করতে বলা হয়েছে মুসলমানদের সবকিছু তাদের মধ্যে পারস্পরিক ভিত্তিতে পরিচালনা করতে হবে। পরামর্শ লিডার আসেন ঠিকই কিন্তু চলবে। স্ত্রীর আর দায়িত্ব হলো স্বামীর প্রতি এই যে তাকে লিডার হিসাবে মানা তার কথা শোনা বেয়াদী না করা এক্ষেত্রে এক হাদিস আমরা জানি ইজা সাল্লা তিন মার আত খাম সাহা ও সহামত সাহারাহা একটা মহিলা যখন নামাজ ঠিক মতো পড়ে তার রমাদান রোজা ঠিক রাখে তার সতীত্বের হেফাজত করে আর স্বামীর কথা মেনে চলে তাহলে জান্নাতের যে কোনো গেট দিয়ে তিনি ঢুকে যেতে পারবেন কে আমাদের দিন তাহলে এই যে স্ত্রীর জন্য স্বামীকে মানা আর ফরজ মিনিমাম ডিউটি পালন করলে জান্নাত একদম হাতের কাছে যদি নফল এবার তা করতে পারেন তার যদি কোন অসুবিধার কারণ নেই এরপরে হল যে স্ত্রী তার স্বামীকে কি করবে সকল আদায় করবে স্বামীর প্রতি অনেক স্ত্রী অভিযোগ করে বসেন স্বামী যত কিছুই করে তারপরে তার পছন্দ হয় না হাদিসা আমরা জানেন একদিন রাসুল সালাম বললেন ওরা আমি যাহার নাম দেখলাম আমাকে দেখানো হলো আইদের মেয়ের সময় অথবা উনি ঘুমালে অনেক সময় ওনাকে আল্লাহ তালা দেখাতেন জান্নাত জাহান অনেক সিন স্বপ্নে দেখাতেন ওরা তো আকসার আহ দেখতে পেলাম যে জান্নাত নামের অধিকাংশ জান্নাত জাহান নাম দেখানো হলো জাহান মধ্যে দেখলাম অধিকাংশ অধিবাসী মহিলা পুরুষদের তু মহিলা বেশি তখন সাহবাই কেন জিজ্ঞেস করলেন বা মহিলারা জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ লেমা ইয়ার্ল্লা কেন মহিলাদের সংখ্যা বেশি কেন কলা বেকুফরহীন যে তাদের যা অস্বীকার করে যে এই কারণে তৈলা যে আল্লাহকে অস্বীকার করে নাকি মহিলারা বেশি বলে দেন না ইয়াকুরনাল আশীর ও ইয়াকুরাল এহসান স্বামী তার প্রতি যখন ভালো কিছু করে এটাকে স্বীকার করতে চায় না অনেক সময় লব আহসান তা ইলা দাহার সুমারা আত মিনকে সাই আন কল আত্মারা ইতিনা খাইন কত্ত তুমি অনেক সময় তার সঙ্গে ভালো ব্যবহার করেছ অনেক কিছু দিয়েছি অস্বীকার করে বলে সব দিনই তুমি করোনায় পুরোটাই ডিনাই করে ফেললো এটা হয়ে যায় এই জন্য উচিত তারা যেন কি করে স্বামীর ভালো স্বীকৃতি দেয় আর যখন কিছু অসুবিধা হয় তখন যেন তারা কিছু মেনে নেয় এটাকে যেন তারা পজিটিভলি বলতে পারে নেতৃত্বে পালনের ক্ষেত্রে কোনো কোনো সময় এমন হয় যে মহিলারা অনেক সময় আরেক ইমোশন ঝগড়াক স্বামী স্ত্রীর মধ্যে হয় নবী করিম সালাম তার বিবে সঙ্গে হয়েছে আমরা যেটা বলেছি আমাদের মধ্যে হতে পারে হতে গেলে ক্ষেত্রে মহিলারা একটু বেশি ইমোশনাল যখন ইমোশন শুরু হয়ে যায় তর্ক বিতর্ক হত মহিলাদের সর চড়া হয়ে যায় তাই না কোনো কোনো সময় এখন এই সময় স্বামী যদি মনে করে মহিলার তুলনাতে আমার গলার আওয়াজ আরো বড় হওয়া দরকার এবং তিনি যদি পাল্টা শুরু করে দেন তাহলে কি হবে অবস্থা আরো তুঙ্গে উঠবে এই ক্ষেত্রে স্বামীকে সবর করতে হবে মনে করা কোনো কারণ নাই যে আমার লিডারশিপ লুজ হয়ে গেল ওই সময় ঠিক করতে গেলে কি হবে ক্ষতি হয়ে যাবে ওই সময় কিছুক্ষণ যেন মনে হবে বস বোধহয় মহিলা হয়ে গেছে হোক না কতক্ষণ তারপরে ঠান্ডা হতে দেন তারপরে ঠিকই জিনিস সব জায়গা মতো চলে আসবে কিন্তু না করতে পারেন তাহলে এটা ভুলে যাওয়া যাবে না এরপরে হচ্ছে স্বামী স্ত্রীর অনেক দায়িত্ব আছে স্ত্রী স্বামীকে যেভাবে আল্লাহ গুড এক্সাম্পল দিয়েছেন উভয়ের জন্য একটা বড় ধরনের দিক হলো অপরের ইজ্জতের হেফাজত করবে আল্লাহ বলেছেন উভয়ের দায়িত্ব হুন না লেবাস লেবাস হুন তোমরা একে অপরের পোশাক তোমরা তাদের পোশাক তারা তোমাদের পোশাক এই ক্ষেত্রে হল যে তাদের শারীরিক দাম্পত্য জীবনে একটা শারীরিক সম্পর্ক আছে এই সম্পর্কের মাধ্যমে এই আয়াতের মধ্যে এটাও বোঝানো হয়েছে অনেক কিছু বোঝানো হয়েছে যে একে অপরের কাপড় ঢাকা অর্থাৎ নিজের আখলাখ হেফাজতের জন্য শারীরিক চাহিদাটা পূরণ করার জন্য একে অপরের দাবি পূরণ করবে কোন কোন সময় আমরা দেখুন ইমাম সাহেবদেরকে বিভিন্ন কেস দেখতে হয় অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কোনো কোন জায়গায় অভিযোগ আছে স্বামী তার স্ত্রীকে তার শারীরিক সম্পর্কটা পূরণ করার জন্য সময় দেন না এটাকে ইগনোর করে আবার কোন সময় সময়ের পক্ষ থেকে প্রচন্ড অসহযোগিতা এবং এই কারণে দাম্পত্য জীবনটা কি হয়ে আছে খুব ভিড়ে ডালা হয়ে আছে এটা আল্লাহ অপূর্ব টেকনিক যে কিভাবে একটা সংসারকে ধরে রাখার জন্য তিনি মানুষের মধ্যে এই আকর্ষণটা তৈরি করেছেন এবং এটা আল্লাহ তালার কুদরতেই সম্ভব হয়েছে এবং একজন যদি প্রয়োজন থাকে আরেকজন মোটেই প্রয়োজন ফিল করেন না তাহলে এটা কিভাবে কোন জায়গা থেকে গড়াতে পারে শেষ পর্যন্ত শয়তান সুযোগ নেওয়ার সুযোগ আছে কিনা বলেন তাহলে ওই তখন ওই স্বামীটা দিকে তার চোখ চলে যেতে পারে মন চলে যেতে পারে অথবা স্ত্রীর চোখ বা মন অন্য দিকে চলে যেতে পারে তখন কি ফেটনা হবে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন কি পরিমাণে কেস আসে স্ত্রী বলে যে আমার স্বামীর টেলিফোনে আমি দেখি যে এই সমস্ত মহিলার সঙ্গে তার কি হচ্ছে আমাকে এক ভাই বললেন এবং ঘটনা অনেকটা সত্যই যে অনেক বেলা দিনের বেলায় অনেক লোকেরা যখন কাজে চলে যায় ছেলেমেয়ে স্কুলে চলে গিয়েছে এই সময় পর পুরুষ এসে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়ে গেল এইভাবে চলছে আবার অনেক সময় যারা রাতে ডিউটি পালন করতে চলে যান বাচ্চারা ঘুমিয়ে গেছে এই সময় অনেক পরিবারের ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ তারা এই দুটো হকের ব্যাপারে সতর্ক করেছেন এবং এটা পারিবারিক শান্তির জন্য একটা বিরাট ফ্যাক্টর হয়ে আছে এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে আবার সময় খুলবে না বাকি সবগুলো পয়েন্ট কাভার করার জন্য মূল কথা হচ্ছে যেটা আলোচনা করছিলাম যে ছেলে মেয়ের জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে আমাদের পরিবার এই সুন্দর প্রতিষ্ঠানের মধ্যে নিয়ম শৃঙ্খলা সবকিছু ঠিক রাখার জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা মধুর হওয়া দরকার এবং একে অপরের আন্ডারস্ট্যান্ডিং রাগ গোসা সবর করার যে সমস্ত নিয়ম আদাবগুলো পরিবারের মধ্যে আমাদের জীবনে আল্লাহ তালা দিয়েছেন সমস্ত কিছু এখানে আমাদের অ্যাপ্লাই করা দরকার যখন স্বামী স্ত্রীর ঝগড়াগুলো হয় তর্ক বিতর্ক হয় দূরত্ব হয়ে যায় সেপারেশন হয়ে যায় কাউ কাউকে ক্ষমা করতে চান না এবং আপনি যখন এই তাদের কথা দরবারের মধ্যে বসেন তখন আপনি দেখবেন যে সবর করলে আল্লাহর কাছে পাওয়া যায় আপনি যদি মনে করেন আপনি স্ত্রী হন বা স্বামী হন আপনার স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে বুঝলাম আপনি অথবা আপনি স্বামী স্ত্রী আপনাকে কষ্ট দিছে আমি বুঝলাম যে কষ্ট দিল আল্লাহর কাছে তার কি অবস্থা আর যে কষ্ট পেল কাছে তার কি অবস্থা আল্লাহর কাছে ভালো সান কার জন্য কাছে তার পরিচয় হলো কি জালিম জুলুম করেছে এই জালিমের বিচার কি আল্লাহ তাল্লাহ করবেন নাকি করবেন না করবেন তো আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিয়েছে আপনার স্ত্রী তো আল্লাহর কাছে ঠেকা থাকবে কি আমাদের দিন আপনি তার প্রতি এত রাগ করেন কেন তার প্রতি দুঃখ হওয়া উচিত যে আমাকে জুলুম করার কারণে তো জানলাম আরে বেতারের কি দুরা তার প্রতি আর স্ত্রীকে বলি যে আপনার স্বামী তো যাবে আপনি তো ঠেকবেন না আপনার স্বাম অনেক উঁচু এগুলো যতক্ষণ আপনি ওয়াজ করেন মনে হয় যেন কানে কিচ্ছু ঢুকে না কারণ কি যে তার দুনিয়ার মধ্যে পাইলো না ওইটাই বড় কথা আখেরাতে দরকার নেই আরে আখেরাতে কি হবে কে শুনে সে কথা সব দুনিয়াতে তাহলে বুঝাই গেল যে আমাদের ইমানের ইউ কিছু আছে সেখানে যে কমতিাতে হবে আমি করল যে আমি অনেক বড় মালিক হয়ে যাবো অনেক কিছু এটা আমরা বিশ্বাস করি না এগুলোকে আমরা গুরুত্বই দেই না আমাদের দুনিয়ার কথা কি বলেছে আমাকে কেন বলেছে এবং কেন আমার এটা পেলাম না কেন আমার অধিকার পাইনি এটার জন্য সংগ্রাম করা ফাইট ফর ইউর রাইট এগুলো নিয়ে আমরা আসি যার ফলে আমাদের পরিবারের মধ্যে অশান্তি চলছে আর ছেলে মেয়েগুলো এই সমস্ত তামসা দেখে তারা যে কিভাবে নষ্ট হয়ে যাবে এবং মেজরিটি পরিবারে এই দেশে রিসার্চ বলে যে সমস্ত পরিবারে ভায়োলেন্স আছে অথবা সিঙ্গেল ফ্যামিলি এই সমস্ত দুই চার কথাবার্তা নিয়ে সেপারেশন হয়ে গেছে পরিবারে মা হারিয়েছে বাবা হারিয়েছে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে এই ছেলে মেয়েগুলো তারা ভায়োলেন্স হিসাবে গড়ে উঠা তারা ভালো ছেলে না হয়ে উল্টা পাল্টা আদব আখলাখ দিয়ে তৈরি হওয়ার মতো এই দেশের অনেক স্ট্যাটিস্টিক্সে সায়েন্টিফিক রিসার্চের দ্বারা এটা প্রমাণিত হয়ে গেছে আর যে পরিবারের মা বাবার মধ্যে ভালো সম্পর্ক আসে মোটামুটি তাদের মধ্যে সবর আছে কেউ কষ্ট যদি আরেকজনে সবর করে পরবর্তী পর্যায়ে আলহামদুলিল্লাহ তাদের আন্ডারস্ট্যান্ডিং ফেরত আসে সেই পরিবারের ছেলে গুলো আদব ওয়ালা হয় ভায়োলেন্স কম হয় তাদের মধ্যে আদব তরুণের শিক্ষা দীক্ষা ভালো হয় এইগুলো এই দেশের স্ট্যাটিস্টিকাশের মধ্যে পাওয়া যাচ্ছে আমরা আমাদের পরিবার পরিজন এবং আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য আমি ছেলেমেয়ের মানুষ করার দায়িত্ব সম্পর্কে আমাদের সর্বরা যেগুলো বলেছেন তার সঙ্গে আর অ্যাড করার আমার সময় হয়নি আমরা যেগুলো ফেস করছি এগুলো সমাধানের উপায় কোন দরবার করে নয় সমাধানের উপায় জন্য কোনো দরবারে যাবেন না কয়েকদিনকে বসিয়ে স্বামী স্ত্রীর মনে করেন দরবার করলে স্ত্রী দূর হয়। বরং আরো বেশি অভিযোগ তার বিরুদ্ধে যখন স্বামী অভিযোগ করে স্ত্রী আরো কতগুলো জোগাড় করে স্ত্রী যখন স্বামীর বিরুদ্ধে অনেকগুলো বলে স্বামী অনেকগুলো জোগাড় করে আর মানুষের সামনে একে অপরের দোষ অনেকগুলো বলে এরপরে দরবার থেকে যখন উঠে যায় মনের মধ্যে আগের তুলনায় কষ্ট বাড়লো না কমল আর আপনি ক্ষমা করে দিয়ে দেখেন আল্লাহ আপনাকে কি নিয়ামত দিচ্ছেন এটা এখন একটু কষ্ট হচ্ছে সবর করে সবরে নেওয়া ফলে আপনি পাবেন আল্লাহুল্লাহরান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 লন্ডন ই ওয়ান ইজে ফোন ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল নাইন এইট আলমানার সবসময় আধুনিক